सत्यजित रेखार रोमाचकर किल्प दिए सजान निवेदन सनडे ससपेंस आज के गल्प डिंगणी बाबू गंतव्यस्थले पोछनर कि आगे थे के याज को लेन। जे तार लूट थे। आज करल पाराएं लोड शेडिंग आज आप ओभारम करते सो आठटा डाल हाउसिंग बसें तरह पोछते लगे पैंतर मिनट কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে নবীন চাকর কালি যখন বলল আরো এক ডজন মোমবাতি কিনা বাবু তখন ফনিবাবু বলেছিলেন মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে এখন থাক তার মানে বাড়িতে মোমবাতি নেই রাস্তার আলো থাকলে তার খানিকটা তার তিনতলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধা হয় আজ তাও হবে না ফনিবাবু বিড়ি সিগারেট খান না তাই সঙ্গে দেশলাইও থাকে না অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না কিন্তু সেও করছি করব করে হয়ে ওঠেনি বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট দিনে গেলে পরে ফণিবাবুর বাসস্থান সতেরোর দুই ফুটপাথের উপর শোয়া গোটা থেকে নেড়ি কুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণিবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন মাসখানে হল কার্বালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এই খানে এসেছেন ফণিবাবু তিনি আর চাকর নী বাড়ির প্রত্যেক তলায় দুটো করে ফ্ল্যাট সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণিবাবু লক্ষ্য করলেন এক তলায় স্কুল মাস্টার জ্ঞান ঘর থেকে একটা গম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে মোমবাতির আলো অন্য ফ্ল্যাটটা অন্ধকার কোনো সারা শব্দ নেই আজ পঞ্চমী রমনাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন আজই চলে গেলেন নাকি সিঁড়ির তলা এসে নবীন বলে ডাক দিলেন ফণিবাবু কোনো উত্তর নেই বেরিয়েছে ঠিক লোডশেডিং এর সময় বেরোনো চাই এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণিবাবু চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণিবাবু মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধা হচ্ছে না কিন্তু তার অন্ধকার তার জন্য চিন্তার কোন কারণ নেই তিন চব্বিশ অং বাহাত্তর ধাপ তাকে উঠতে হবে এটা তার জানা আছে লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণিবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুণে রেখেছিলেন তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধে হয় আশ্চর্য আলো থাকলে সিঁড়িয়ে ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয় কিন্তু অন্ধকারে পনেরো ধাপ উঠে ষোলোর মাথায় রেলিংয়ের কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণিবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা দোতলায় কোনো আলো নেই কোনো শব্দও নেই তার মানে কোনো লোকও নেই পশ্চিমে দুটো ঘর নিয়ে থাকেন গেস্ট একনার অফিসের বিজনবাবু সঙ্গে থাকেন তার স্ত্রী আর দুই ছেলে ছোট ছেলেটি মহাদূরন্ত এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান আজও হয়তো গেছেন মণিবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন ষাট ধাপ উঠে ডাইনে মর নিতেই একটা ডিনের পাত্রের সঙ্গে ঠক করে ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল বাকি বারোটা ধাপ তাকে অতি সাবধানে পা ফেলে উঠতে হল এবার বাঁ ঘুরতে হবে সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি আর ফিবাবু শরীর মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন এইভাবে দেয়াল হাতড়ে তিন চার পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা शब्दी लोडशेडिंग आदिम भूतुड़े जतियों शब्द मन अनेक सहसार करा दरकार भूत भय नहीं দরজার চৌকাঠ হাতে ঠেকতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বের করলেন দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে আর একটা রাখে নবীন তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার কিন্তু কড়া হাতড়ে ফণিবাবু তালা পেলেন না অথচ তার স্পষ্ট মনে আছে যে আপিসে যাবার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুড়েছেন এটাও কি তাহলে নবীনের কীর্তি সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে ফণিবাবু দরজায় ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন কারণ দরজা দেব্যি খুলে গেল নবীন কোনো উত্তর নেই নবীন ঘুমকাতুরে নয় সেটা ফণিবাবু জানেন ফণিবাবু চৌকাট পেরিয়ে ঘরে ঢুকলেন অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধায় ঠিক হল না কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে পেড়ালের চোখ দরকার ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করে করতে পারেন একেই বলে নিরেট অন্ধকার যাকে দু হাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয় দরজার বাপ পাশে এক ফালি দেয়াল তাতে সুইচবোর্ড তারপর দেয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা दरजा पेड़ ब्रैकेट आलना फणीबाबूर हाथा से आलनए गरम लगे गलन तब जमा खोलार आगे बुक पकेट मानी बैग बार कर आलनार पर टेबिले दर जे राणीबाबू हाथ बाड़ाले सुईच अंदाज कर এখন বাতি জ্বলবে না ঠিকই তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না দুটো সুইচের একটার মাথা খোলা নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যেই হাতটাতে গিয়ে সক্ষে ছিল ফণিবাবু মক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুলার তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন খুট শব্দটা শুনতে ভালোই লাগলো সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেয়াল ঠেকল হাতে এরপরেই তার মাথার সমান হাইটে কিন্তু না আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকল শুধু ঠেকল না আঙুলের একটা বেয়ান্দাজি খোঁচা লাগায় সেটা স্থানোচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল Sunday, Suspense, Shudu Matru. Radio Mipchi 98.3 FM, it's hot. Sunday, Suspense, Shudu Matru. Radio Mipchi 98.3 FM, it's hot. লোডশেডিং ফণীবাবু লোডশেডিংয়ের মধ্যে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা খোলা চাকর নবীনেরও কোনো পাত্তা নেই আলনা ভেবে দেয়ালের একটা জায়গায় হাত দিতেই সেটা দেয়াল থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল তারপর তার অনড় করে দিল তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংস দেবের কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকে দেয়ালে আয়নাটা থাকে টেবিলের ওপর এটা নির্ঘাত নবীনের তিনি ঘরের জিনিসের নিচে আর বারণ সত্ত্বেও নবীন প্রতিবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন তারপর পকেট থেকে মানি বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল এবার বাঁ টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার কিন্তু বাঁ টেবিলের টেবিলে ঠেকল না আন্দাজে ভুল হয়েছে আরও একবার এগিয়ে গেলেন ফণিবাবু অন্ধকার এখনো নিরেট রাস্তার দিকে জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো এবার বাঁ বাধা পেল আসবাব কাঠের আসবাব কিন্তু টেবিল নয় আলমারি কি হাতল কাঁচের হাতল পল কাটা কাঠ গ্লাস যেমন অনেক পুরনো আলমারিতে থাকে ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না কিন্তু এ কি আলমারি যে খোলা ফণিবাবু হাতলটা ছেড়ে দিলে অল্প টান দিতেই দরজা খুলে এসেছে সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে তার আলমারির স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই কিন্তু জামা কাপড় আছে কিছু পুরনো দলিল আছে টাকা পয়সা যা কিছু সব আলমারি দেনা যে আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ভণীবাবু কিন্তু টেবিলটা গেল কোথায় তাহলে কি ঠিক তাই হবে কারণটা খুঁজে পেয়েছেন ভণীবাবু গতকাল ছিল রবিবার দুপুরে এলো তুমুল বৃষ্টি আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোটা ফটা জল পড়ছে ঘরের ভিতরে টেবিলের উপরেও জল পড়ছিল তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল আসলে বাড়িটা বেশ পুরনো বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে এই কথাটা তখনই মনে হয়েছিল ফণিবাবুর আজও যে এপাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন তাহলে বলতে হবে সে বিবেচনার পরিচয় দিয়েছে ফণিবাবু মানি পকেটে পুরে জানলার দিকে এগোলেন তিন পা এগোতেই বাধা পড়ল এটা চেয়ার নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে না এভাবে অন্ধকারে হাত রানোর কোনো মানে হয় না তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো বাবু বসলেন হাতুল বালা বসার জায়গাটা বেতের একবার যেন মনে হল তা নিজের ঘরে চেয়ারের হাতুল নেই কিন্তু পর মুহূর্তে খটকাটা মন থেকে দূর করে দিলেন মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না এই অভিজ্ঞতা তার আজকে হয়েছে এখন ফণীবাবুর মুখ দরজার দিকে বাইরে ছোট ছাতটার একটা ফিকে চতুষ্কুণ আভা ফণীবাবু বুঝলেন সেটা আকাশ শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়ছে যদিও মেঘ থাকায় দেখা না একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে তার মাথার ঠিক পেছনে টেবিলের উপর টেলিফোন বেজে উঠেছে যে তিনি তার নিজের ঘরে আসেননি কারণ তার টেলিফোন নেই আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গে তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল সতেরো দুই আর সতেরোর তিন হল পাশাপাশিওয়ালা সতেরোর তিনে ফোনীবাবু কোনো দিন ঢোকেননি কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানি প্রায় হুবহু এক তিনি এখন বসে আছেন दिन तीन तलार पश्चिम घर से घर आलो नहीं दरजा खोला आलमारी खोला तर मान जी होक ना क्यों भणीबाबू निजे भूल बुझते पे और समय नष्ट ना उठे पड़ार उपक्रम कोई आरोप तत्णात बसेंड़ल और एक शब्द खूब गई बात मेझेर ओपर एक वक्स जुष्टान शब्द फणीबाबू बुझलेंला शुक्र आस बुक दुर्मस पेटा शुरू हो ग तरह बोथ है खाट और खाटर नीचे चोर বেরোবার চেষ্টায় খাটে নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থা খুব সংকটা তা নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে তাছাড়া ছাতার যা দশা। তাতে চোরের যে ছাতাটি কারণ টিনের বাক্সের শব্দ তুলে জানান দেওয়ার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট ঠিক ঠিক ঠিক একটা টিকটিকি ডেকে উঠল ভুল ভুল ভুল ভনীবাবুর মন বললো একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি ঝিঝকে চোরের কাছে আগ্নেয় থাকার সম্ভাবনা কম তবে ছোড়াছড়ি থাকা অসম্ভব নয় তবে সে অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয় হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার दृष्टिर अभावीशाली मानुष असहाय करा जाए जा कपाले उठे पड़बें कि शी नाम मुखे बिजली एसे जाए ठीक से ही समय जो एकदिक दिए चोर पालाय और अन्य दिक दिए घर मालिक इसे पड़े और मालिक जदि एस देखें तरह घर चोरी तो ছেদ থেকে একটা পায়ের শব্দ আসছে ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না আটচল্লিশ ধাপ অবধি গুণে ঊনপঞ্চাশের মাথায় ফণিবাবুর ধারণা বর্ধমূল হল যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল এই ঘরের মালিককে তো ফণিবাবু চেন এতক্ষণ খেয়াল হয়নি কেন শেয়ারের ট্যাক্সিতে একবার ডালাউসি অব্দি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন নাম আদিনাথ স্যান্নাল বছর পঞ্চাশিক বয়স জাঁদরে চেহারা টকটকে রং গায় ফিন ফিনে আত্মীর পাঞ্জাবি ঘন ভে তীক্ষ্ণ সবজে চোখট্টি পায়ের শব্দ এখন জোড়ালো। ঘরের ভিতরেও শব্দ খচমচ ধূপ ধাপ তারপরেই একটা যন্ত্রণা সূচক উফ পায়ে কাঁচ পিঁধেছে চোরের শাস্তি বাইরে আকাশের দিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল চোর ঘুরেছে ডান দিকে ছাড়া আর গতি নেই তার সিঁড়ি পায়ের শব্দ এবার মেঝেতে বাইরে বারান্দায় ফণিবাবুও উঠে পড়লেন সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন দরজার মুখ এসে পায়ের শব্দ থামলো চৌকাঠের বাইরে কয়েক মুহূর্তে নিঃশব্দ আদিনাথ স্যান্নালের বাজখাই কণ্ঠস্বর অনেক গল্প করেছিলেন ছেলেদিন ট্যাক্সিতে তাই ফণীবাবু গলাটা ভুলেননি আরো মনে পড়ছে ফণিবাবু रास्ता गो नाकिे नीते ना किलो टाइमाल मशाईर भेतर गांगते भांगते, भांगते। এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায় জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের ফনীবাবুর আর ভয় নেই আদিনাথ সান্নালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে বাহাত্তরটা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে সতেরো দুইয়ের দিকে রওনা দিলেন নিজের বাড়ির তিনতলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ভিড়ে এলো। তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটা ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে শুনছিলেন লোডশেডিং রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে দ্বীপ शब्दग्रहण आबहुस रेडियो सप्ताह ठीक और रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडेन्से ससपेंस ए आज लोडशेडिंग আপনার জন্য প্রশ্ন খুনিবাবু যে বাড়িটিতে ঢুকেছিলেন সেই বাড়িটির নম্বর কত টাইপ করুন আর যে ডিপ স্পেস দিয়ে আপনার উত্তর তারপর স্পেস দিয়ে আপনার নাম লোকেশন আর পাঠিয়ে দিন ফাইভ ফোন করেও জানাতে পারেন আপনার উত্তর ডায়াল করুন এইট টু করতে পারেন এই ঠিকানায় সান্ডেডিও মির্চি ইমেলে আপনার ফোন নাম্বার জানাতে ভুলবেন না আপনি আপনার জন্য প্রশ্ন ছিল কত তারিখে শশাঙ্ক প্রদোষের খাতাটি পুড়িয়ে ফেলে উত্তর তেসরা অগস্ট ১৯৭২ বাহাত্তর শশাঙ্কর বাড়ি বালিগঞ্জে কিন্তু তার ল্যাবরেটরিটা কোথায় উত্তর বেলঘড়িয়ায় শশাঙ্কর নিজের হাতের লেখায় স্বীকারোক্তি কি ছিল उत्तर मृत्यु जगह कपल मुसम सिनेल्टीप्लेक्स फूड वाउचर फ्रम दू कल टैमर मिजिक वर्ल्ड पार्क स्ट्रीटर तरफ्ट এছাড়া গোপাল দাস ফ্রম নিউ আলিপুর থেকে গিফট হ্যাম্পা আপনাদের প্রত্যেকের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য আর আমাদের উৎসাহ দেবার জন্য শুনতে ভুলবেন না সানডে সাসপেন্স রবিবার দুপুর বারোটায় रविवार रत बारोटा और शनिवार विल चारे शुदुम्र रेडियो मेटी नाइनटीट पॉइंट थ्री एफ ए